এই হবে আমাদের পর্ব ঐহ যুদ্ধ নিয়ে বদরের পরে যেই নামটি আসে সেটি হচ্ছে যুদ্ধ ছিল বদরের প্রত্যক্ষ ফলাফল বদরের যুদ্ধে কোরাইশ পরাজিত হয়েছে বলেই অহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে যুদ্ধ আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই যুদ্ধ হলো, যুদ্ধে কি হল যুদ্ধের বিভিন্ন ঘটনা পরিণতি এবং ফলাফল সবকিছু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদের প্রেক্ষাপট উহু যুদ্ধের পেছনে অনেকগুলো কারণ আছে ধর্মীয় বিরোধ সামাজিক মর্যাদা রাজনৈতিক আধিপত্য ইত্যাদি তবে প্রথম যে কারণটি আসে তা হচ্ছে ধর্মীয় বিরোধ কোরআসের লোকজন দিন ইসলামের অগ্রগতি মেনে নিতে পারছিল না তারা চাচ্ছিল মানুষ ইসলাম গ্রহণ না করুক ইসলাম থেকে দূরে সরে যাক তারা শুধু নিজেদেরকে কুফরিতে ব্যস্ত রেখেছিল তা নয় বরং তারা চাইতো মানুষও তাদের বাপদাদার ধর্মে অটল থাকুক এজন্য আল্লাহ কোরআনে কিছু কাফিরদের দুটি অপরাধের কথা উল্লেখ করেন নিজে কুফরি করা এবং অন্যদেরকে দীন ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা কাফারূ ইউনফিকূনা আমওয়ালুহুম লিয়াসুদূ আন সাবীলিল্লাহ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 এবং নিজেদের ধন সম্পদ এখাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহতালার পথ থেকে ফিরিয়ে রাখবে এদের জন্য তুমি ভেব না এরা এই পথে ধনসম্পদ সম্পদ আরও ব্যয় করবে অতঃর সেই ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে এরপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান নামের পাশে একত্রিত করা হবে সুরা আনফাল আয়াত ছত্রিশ কাফিররা দূরে রাখতে তাদের সম্পদ খরচ করবে ইমামাউকানী রেমাহুল্লা এই আয়াত বলেন। কাফিরদের উদ্দেশ্য হলো টাকা পয়সা খরচ করে মানুষকে আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে রাখা আর এই উদ্দেশ্যে তারা সৈন্য সামন্ত জোগাড় করেছে এবং আল্লাহ রসুল্লাহ আলহামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কথাটির বাস্তবতা আমরা এখনও দেখছি বর্তমান কালেও এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে ইসলামের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহরা ব্যয় করেছে লক্ষ লক্ষ ডলার যেন আল্লাহর আউলিয়াদের হত্যা করতে পারে তাদের পাকরাও করতে পারে ইসলামের সুনাম মিটিয়ে কাফের চেয়ে ব্যতিক্রম নয় বদরের পরাজয় ছিল ক্রায়েশদের জন্য একটা বড় আঘাত লজ্জা আর অপমান তাদের প্রতিটি দিন তাড়া করে বেড়াচ্ছিল পরাজয়ের অন্তর চালা তীব্র আর গভীর ছিল যে একটা বদলা নেওয়া ছাড়া গ্লানি তাদের মন থেকে মুছে যেত না কোরাইশা মক্কায় পাঁচ বা দশ বছর না শত বছর ধরে সম্মানিত একটি গোত্র রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের কারণে সবাই তাদেরকে সমীহ করে চলত এমন একটি গোত্রের জন্য মোদিনার অখ্যাত একটি দলের কাছে শোচনীয়ভাবে হেরে যাওয়া একটা কলঙ্ক ছিল এখনকার ভাষায় বলা যেতে পারে এই পরাজয় ছিল তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ট্রামা এতে থেকে মুক্তি পেতে তারা প্রতিশোধের পথ ছিল আর তার সূত্র ধরেই তারা অহুদের জন্য প্রস্তুত হওয়া শুরু করে ক্রাইশদের কাফেলার উপর মুসলিমদের ক্রমাগত সামরিক হামলাগুলো ছিল তাদের জন্য এক প্রকার অর্থনৈতিক অবরোধ ক্রাইশটা ছিল আরব গোত্র চোখে শ্রদ্ধার পাত্র তাদের ব্যবহারের জন্য সিরিয়া ও ইয়েমেনের বাণিজ্যিক পথ বেদইনরা উন্মুক্ত রেখেছিল কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে পরিস্থিতি ইতিমধ্যে অনেকটাই বদলে গেছে কোরআশরা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু যেহেতু আল্লাহ দিনকে তারা পরিত্যাগ করেছে তাই আল্লাহ তালা তাদের জন্য পরিস্থিতি কঠিন করে দিলেন মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথ অনেকটা অনিরাপদ হয়ে যাওয়ার কারণে মক্কা থেকে ইয়েমেনে গিয়ে ব্যবসা করার উপরও প্রভাব পড়ে কারণ কোরআশরা সিরিয়া থেকে কাঁচামাল কিনে তা ইয়েমেনে বিক্রি করত আবার ইয়েমেন থেকে কিনে সিরিয়ায় বিক্রি করত একটা বাণিজ্যিক পথ অনিরাপদ হয়ে যাবার ফলে সেই পথের ব্যবসা তো বটেই অন্য পথের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হলো। কারণ সিরিয়া থেকে যদি তারা কোন কেনাকাটাই না করতে পারে তাহলে ইয়েমেনে গিয়ে তারা কি বিক্রি করবে কোরাইশের বিরুদ্ধে রাসুল্লাহ সাল্লু আলিবাস্লামের যুদ্ধ কেবল ময়দানের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং একই সাথে তা ছিল অর্থনৈতিক যুদ্ধ কোরাইশের শঙ্কা সফওয়ানিবিন ওমাইয়ার একটি কথাতেই পরিষ্কার বোঝা যায় মোহাম্মদ আর তার দলবল আমাদের ব্যবসার বারোটা বাজিয়ে ছেড়েছে বুঝতে পারছি না আমরা এখন ওদের নিয়ে কি করব তারা উপকূলীয় এলাকার উপর থেকে নিজেদের দখল ছাড়ছে না সেখানে তাদের মিত্রশক্তি অবস্থান করছে আরবের অনেক ক্ষত্রই তাদের সাথে শান্তি চুক্তি করে রেখেছে এখন আমরা কোথায় থাকব কোথায় যাব আমাদের ব্যবসা গ্রীষ্মে সিরিয়াগামী কাফেলা আর শীতে ইয়েমেন এবং আবিসিনিয়াগামী কাফেলার উপর নির্ভরশীল যদি সেই ব্যবসায় বন্ধ করে নিজেদের দেশে বসে থাকি তাহলে জমানো মূলধন ভেঙে খেতে হবে আর দেখতে দেখতে সেটাও শেষ হয়ে যাবে আরব উপদ্বীপের সবাই কোরাইশের সমেহে চোখে দেখত কিন্তু মুসলিমদের উত্থান তাদের দীর্ঘদিনে একচ্ছত্র আধিপত্যকে প্রশ্নের সম্মুখীন করে দেয় যদিও ছিল এটি একটি মাত্র পরাজয় কিন্তু কোরাইশরা বুঝতে পারছিল যে মুসলিমরা দ্রুতই আরবের বুকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে আর তাই আরেকটি যুদ্ধে মুসলিমদের হারানোর মাধ্যমে তারা এই আধিপত্য ফিরে পেতে মরে হয়ে পড়ে সময়টা ছিল হিজড়ি তৃতীয় বছর সওয়াল মাস কুরাইশরা যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নেয় বদরযুদ্ধের পর থেকেই তারা এই অহু যুদ্ধের জন্য বছরব্যাপী প্রস্তুতি নেওয়া শুরু করে তিন হাজার বিশিষ্ট একটি শক্তিশালী সেনাবাহিনীর সমাবেশ ঘটায় এই বাহিনীতে পুরুষের সাথে নারী দাস এমনকি প্রতিবেশী গোত্রগুলোও অংশ নেয় তারা কুরাইশ ছাড়া অন্য গোত্রগুলোকেও এই যুদ্ধে কুরাইশদের অধীনে যুদ্ধ করার জন্য আহ্বান জানায় এই যুদ্ধে কোরআসদের নতুন প্রজন্মের নেতারা নেতৃত্ব দেয় কারণ যুদ্ধে প্রথম প্রজন্মের বয়োজ্যেষ্ঠ নেতারা মারা যায় নতুন প্রজন্মের এই নেতারা হল আবু সুফিয়ান ওমাইয়া বিন খালাফের ছেলে সাফওয়ান বিন ওমাইয়া আবু জাহেলে ছেলে ইকরিমা এ বিন আবু জাহেল আবদুল্লাহ বিন রাবিয়া আল হারিস বিন হিসাম প্রমুখ ব্যক্তিবর্গ যদিও এরা উহুদের ময়দানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তবে এরা তাদের আগের প্রজন্মের মতো অতটা তীব্র আর নোংরা ভাবে ইসলামের সাথে শত্রুতা করেনি এদের অনেকেই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিল এই যুদ্ধের অর্থায়ন করা হয় বদরের সময় আবু সুফিয়ানের হাতে রক্ষিত সেই বিশাল কাফেলার মালামাল বিক্রি করে সেই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয় বলা হয়ে থাকে এই কাফেলায় মক্কার প্রত্যেক পরিবারের কিছু না কিছু বিনিয়োগ ছিল বদরের পর আবুসুফিয়ান এই কাফেলাটি নিরাপদে মক্কায় ফিরিয়ে এনেছিল কিন্তু এই কাফেলার জিনিসগুলো সে মালিকদের ফিরিয়ে দেয়নি কারণ কোরাইশ নেতারা চাইছিল এই কাফেলার সম্পদ দিয়ে অহু যুদ্ধের অর্থায়ন করা হোক তারা আবু সুফিয়ান ও কাফেলায় অন্যান্য যাদের সম্পদ ছিল তাদের কাছে গিয়ে বলে কোরাইশরা শোন মোহাম্মদ তোমাদের কষ্ট দিয়েছে তোমাদের প্রিয়জনদেরকে হত্যা করেছে তোমাদের সেরা মানুষগুলোকে হত্যা করেছে তাই তোমরা তোমাদের এই সম্পদ দিয়ে আমাদের যুদ্ধ করতে সাহায্য করো যেন আমরা প্রতিশোধ নিতে পারি এরপর কোরাইশরা এই কাফেলার সম্পদ উহুদের যুদ্ধের অর্থায়নের জন্য খরচ করতে সম্মত হয় এটা ছাড়াও আবু ওজা আমর ইব আস হুবাইরা ইবেন জাবি এরা যুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করার জন্য ক্যাম্পেইন চালায় এবং তারা পঞ্চাশ হাজার ডিনার জমা করতে সমর্থ হয় উহুদের যুদ্ধ ছিল বদরযুদ্ধ থেকে ব্যতিক্রম কারণ এই যুদ্ধে কোরাইশরা প্রচুর সময় পেয়েছিল প্রস্তুতি নেবার বদর যুদ্ধে তারা বেশ তাড়াহড়ো করে প্রস্তুতি নেয় তাই এক হাজারের বেশি সৈনিক তারা জোগাড় করতে পারেনি কিন্তু হুদযুদ্ধে অংশ নিয়েছিল তিন হাজার এই যুদ্ধে কোরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনেকেই তাদের স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে আসে এই যুদ্ধের জেনারেল আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দপিন্তে উৎপাকে নিয়ে আসে সফওয়ান তার স্ত্রী বারজান বিন মাসউদ ইক্রিমা তার স্ত্রী উম্মে হাকিম এবং আল হারেজ তার স্ত্রী ফাতিমা বিন তো ওয়ালিদকে সাথে নিয়ে আসে নারীদের ভূমিকা ছিল পুরুষদের উদ্বুদ্ধ করা বদরের পরাজয়ের তিক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে যোদ্ধাদের উদ্বুদ্ধ করে রাখা যদি কোনো যোদ্ধা পালিয়ে আসতে চায় তাহলে তাদেরকে অপমান করে আবার ময়দানে ফেরত পাঠানো যেন তারা ময়দান ছেড়ে পালাতে না পারে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের গোয়েন্দা বিভাগ ছিল সদা সক্রিয় এবার আল আব্বাসিবেন আব্দুল মুতালিফ রাজ আনহু মক্কায় বসে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের জন্য কাজ করছেন তিনি নিয়মিত রসুল্লাহকে মক্কার তথ্য পাঠাতেন মদিনায় চলে আসার জন্য তার অন্তর অস্থির হয়েছিল কিন্তু তিনি মক্কায় থেকে যে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তার কারণে রসুল্লাহ আলহি আসালাম তাকে মক্কাতে থাকতে বললেন কুরাইশের যুদ্ধের পরিকল্পনার কথা রসলকে মাত্র তিন দিনের মধ্যে বার্তা পাঠিয়ে জানাতে সক্ষম হন মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় পাঁচশ কিলোমিটার সে সময়কার যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে মাত্র তিন দিনে এই দূরত্ব পেরিয়ে খবর দিতে পারাটা খুবই আশ্চর্য একটা ব্যাপার চিঠির ভাষ্য ছিল অনেকটা এরকম কুরাইশরা আপনার বিরুদ্ধে যুদ্ধ লড়তে বিশাল সেনাবাহিনী জড়ো করেছে আপনি আপনার পরিকল্পনা মোতাবেক তাদেরকে মোকাবেলা করুন তাদের সেনা দলে আছে তিন হাজার সৈনিক দুইশ ঘোড়া বর্মপরিহিত সাতশো যোদ্ধা এবং তিন হাজার উঠ তারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এই যুদ্ধে নামতে যাচ্ছে চিঠিটি পরে শোনান ওবাই এ কাবু রসুল্লা আলিহাসের ব্যক্তিগত সহকারী ছিলেন ওবাই নী এই কাজগুলো তিনি করতেন তিনি ছিলেন খুবই বিশ্বস্ত একজন সাহাবি রসুল্লাহ সাল্ল আলিউসালাম তাকে খবরটি গোপন রাখতে বললেন তিনি আব্বাসের পাঠানো তথ্য সম্পর্ক নিশ্চিত হবার জন্য আল হুবাব ইবনাল মঞ্জিরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন হুবাব বেরিয়ে পড়লেন কোরাইশ বাহিনীর কাছা কাছে গেলেন এবং তাদের শক্তি সামর্থ্য পর্যবেক্ষণ করে মদিনা ফিরে আসলেন জানতে হুবাব বলত কি দেখলে হুবাবলেন ইয়া রাসুল্লাহ তারা অনেক লোক এসেছে যুদ্ধ করতে আমার হিসেবে প্রায় তিন হাজার হবে কিছু কম বেশি হতে পারে আর তারা দুশো ঘোরা এনেছে আর প্রচুর ঢাল প্রায় কাছা কাছাকাছি হবে আচ্ছা তুমি কি মহিলাদের দেখেছ হুবাব বললেন হ্যাঁ দেখেছি তারা দিফাফ আর আকবার নিয়ে এসেছে এগুলো হলো ড্রামের মতো এক প্রকার বাদ্যযন্ত্র নবীজিস বললেন ওরা এসেছে ওদের যোদ্ধাদের উৎসাহ জোগাতে বতরের কথা স্মরণ করিয়ে দিতে যা দেখেছো কারো কাছে প্রকাশ করবে না হাসপনুল্লাহানি ইমান ওয়াকিল আব্বাস এবং হুবাবের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর রসুল্লাহ সাল আলী আসলাম যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য সাহাবিদের সাথে পরামর্শ করলেন রসুল্লাহ সাল আলী হাসলাম সাধারণ মানুষের কাছে এসব খবর গোপন রাখেন কারণ হঠাৎ এই আক্রমণের খবর শুনে ভয় পেয়ে মনোবল হারিয়ে ফেলতে পারে আলী আসালাম প্রথমে গেলেন আনসারদের প্রধান কাছে। কোরাইশদের মদিনা আক্রমণের পরিকল্পনার কথা তার কাছে সবিস্তারে বর্ণনা করে তার মতামত জানতে চান চলে যাবার আগে সাদকে পুরো বিষয়টি গোপন রাখা নির্দেশ দেন রসল সাল্লাহ আলী আসলাম চলে যাবার পর সাদির স্ত্রী এসে জানতে চাইল আচ্ছা রসল সাল আলী আসলাম তোমাকে কি বলে গেলেন সেটা তোমার না জানল চলবে সা জবাব দিলেন স্ত্রী বললেন আমি কিন্তু সবই শুনে ফেলেছি ইন্না লিল চিন্তায় পরে গেলেন স্ত্রীর সাথে খুব রাগ করলেন রসুল্লাহকে জানালেন যে তার স্ত্রী তাদের কথোপকথন শুনতে পেরেছে এবং তিনি নিজে থেকে কিছু জানাননি রসুল আলী বললেন আচ্ছা বাদ দাও তাকে ছেড়ে দাও এই কাহিনী থেকে শিক্ষা হলো গোপনীয়তা রক্ষা করা গুরুত্ব গোপন কথা গোপনই থাকবে কাউকে বলা যাবে না নিজের পরিবারের সদস্যদের কেউ না মুসলিমদের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলী হাসলাম শুধু সেসব সাহাবিদের সাথেই যোগাযোগ করতেন যাদের বিষয়টি জানার প্রয়োজন আছে এই নীতিটিকে বলা হয় দরকারের ভিত্তিতে জানা নি টু বেসিস শুধু সেই জানবে যার জানা দরকার সাদেবেন রাবি তার স্ত্রীকে নিজ থেকে কিছুই বলেননি অথচ তিনি বলতে পারতেন দেখেছো আল্লাহ আলিয়াল্লাম এসেছিলেন আমার কাছে পরামর্শের জন্য এমন নয় যে তার স্ত্রীকে তিনি বিশ্বাস করতেন না বরং তার স্ত্রীর জানার দরকার নেই বলেই তাকে কিছু বলেননি বিশ্বাসী সবকিছু নয় প্রয়োজনের কথা মাথায় রেখেই তথ্য আদান প্রদান করা উচিত অনেকে মনে করে স্বামীর তার স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করা উচিত এই ধারণা ঠিক নয় কিছু ব্যাপার আছে যেগুলো কাছের মানুষদেরকেও বলতে হয় না অনেক নারীর হয়তো কথা পছন্দ হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃতিগতভাবেই মেয়েরা ছেলেদের চেয়ে বেশি আবেগী হয় তাই তারা অনেক সময় পুরুষদের মতো পরিস্থিতি সামাল দিতে পারে না তবে এর মানে এই নয় যে এই ঘটনার ধোঁয়া তুলে পুরুষরা সবকিছুই স্ত্রীর কাছে গোপন রাখবে যেগুলো জানার অধিকার একজন স্ত্রীর আছে সেসব তাকে বলতে হবে তবে বিশেষ করে উম্মার বৃহত্তর স্বার্থ এবং নিরাপত্তাজনিত বিষয়গুলো গোপন রাখতে হবে রসুল্লাহ আলাইসালাম এরপর অন্যান্য সাহাবিতে ডাকলেন আলোচনা শুরু হল কিভাবে কি করা যায় মূলত দুটি মত পাওয়া গেল এক পক্ষ বলল আমাদের মদিনার ভেতর থেকেই যুদ্ধ করা উচিত মদিনাকে আমরা দুর্গ হিসেবে ব্যবহার করব এভাবে যুদ্ধ করলে নারী আর শিশুরাও ছাদ থেকে পাথর ছোড়ার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এটা ছিল রসুল্লাহ আলহাম এবং আবদুল্লাহ এবেন উবাইয়ের প্রস্তাব রসুল্লাহ সাল্লাহ আলি হাসলাম এই প্রস্তাব করেছিলেন কৌশলগত কারণে কিন্তু মুনাফিক নেতা আব্দুল্লাহ এ উবাই এই মতামত দিয়েছিল কেননা সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে খুবই ভয় পাচ্ছিল অপরদিকে অধিকাংশের মতামত ছিল মোদিনার বাইরে গিয়ে খোলা ময়দানের শত্রুর মোকাবেলা করা মোদিনার ভেতরে কাফির বাহিনী ঢুকবে ঢুকে মুসলিমদের ঘর আক্রমণ করবে তাদের মতে এটা খুবই লজ্জা বিষয় যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি তারাই মূলত এই মধ্যে ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ না করতে পেরে তাদের কেবলই মনে হচ্ছিল তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তাই এবারে যুদ্ধে যেতে তারা উন্মুখ হয়েছিলেন তাদের আশঙ্কা ছিল যে শত্রুরা হয়তো মদিনায় ঢোকারই সাহস করবে না আর ক্ষেত্রে যুদ্ধ যদি নাই হয় তাহলে লড়বেন কার সাথে তাদের চাপাচাপিতে রসল সাল্লিসলাম দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন সভা শেষে রসুল্লাহ সাল্ল আলিউস্লাম উঠে দাঁড়ালেন ঘরে গিয়ে বর্মপরে ফিরে এলেন সাহাবিদে তখন মনে হল রসুল্লাহ সাল্লি আসলামকে এত চাপাচাপি করা ঠিক হয়নি তখন তারা নিজেদের মধ্যেই তর্ক চড়ে দিলেন আল্লা রসুল একটা মত দিলেন আর তোমরা ভিন্ন মত দিচ্ছ হামজা তুমি যাও এখনই গিয়ে তাকে বলো যে উনি যা ভালো মনে করবেন আমরা সেটাই করতে রাজি আছি হামজা রসুলের কাছে গিয়ে সেই কথা বললেন কিন্তু রসুল বললেন না যখন বর্ম পরে একজন নবী যুদ্ধের জন্য প্রস্তুত হন তখন সে বর্ম খুলে ফেলা তার জন্য সঙ্গত নয় যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার এবং তার শত্রুদের মধ্যে ফয়সলা করেন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন বাস্তবায়নের পালা সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না যদি একজন রাসুল সুরা বা আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তিনি সেই গৃহীত সিদ্ধান্তই বাস্তবায়ন করবেন এই ঘটনা থেকে আমরা নেতৃত্বে দুটো শিক্ষা পাই এক সিদ্ধান্তে দৃঢ়তা একজন নেতার সিদ্ধান্তহীনতায় ভোগা উচিত নয় তার যখন তখন সিদ্ধান্ত বদল করা চলবে না কারো কথা বা পেতে তার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে দোলাচলে পড়া কাম্য নয় সে সকলের মতামত শুনবে আলোচনা করবে এবং তারপর একটি সিদ্ধান্তে উপনীত হবে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটা যাবে না সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে যদি কোনো নতুন তথ্য আসে অথবা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে নতুবা আগের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে নেতা যদি সিদ্ধান্তহীনতায় ভগে তাহলে তার অধীনস্থরাও নিরাপত্তাহীনতায় ভুগবে যুদ্ধের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার সৈনিকদের কাছে খুবই অপছন্দনীয় একটি বিষয় কেননা যুদ্ধ ক্ষেত্রে এক একটা সিদ্ধান্তের উপর জীবন মরণ নির্ভর করে রসুল্লাহ সাল্লাস্লাম প্রত্যেক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যখনই কোনো নেতা কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা চূড়ান্ত হবে লোকের কথায় চট করে তা পাল্টে ফেলা যাবে না দ্বিতীয় শিক্ষা মত প্রদানের আবহ বিরাজ করা রসুল্লাহ সাল্লু আলহিম সাহাবিদের সাথে পরামর্শ বা মাসোয়ারা করতেন এবং তিনি এমন একটি আবহ বজায় রাখতেন যেন সাহাবিরা মন খুলে নিজেদের মত দিতে পারেন তিনি তাদের জন্য বিষয়টি সহজ করে দিতেন এমন হতো না যে সাহাবিরা রসুলুল্লা সাল্লাহু আলহামের সামনে নিজেদের মত দিতে ভয় পাচ্ছেন বা অস্বস্তিবোধ করছেন রসুলুল্লাহ সুরা নামে মাত্র কোন আনুষ্ঠানিকতা ছিল না সেখানে আসলেই মত দেয়া নেয়া হত রসুল্ল সাল আলী ছিলেন মিশুক প্রকৃতির খোলা মনের মানুষ যেসব বিষয়ে হয়নি সেসব ব্যাপারে তিনি অন্যদের মত শুনতেন ভালো হলে মত গ্রহণ করতেন চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতেন যেহেতু তিনি নেতা এবং তার সিদ্ধান্ত সাহাবিরা মেনে নিতেন নিজেদের মত গ্রহণ না করা হলে সেটা নিয়ে তারা অখুশি থাকতেন না এবার ময়দানের উদ্দেশ্যে যাত্রা সুরার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হল এবং মুসলিমরা প্রস্তুতি নেওয়া শুরু করল ওহুদ পাহাড়ের পাশে তারা তাদের গন্তব্য স্থির করলেন মদিনা থেকে ওহুদের দূরত্ব প্রায় মাইলখানেক হবে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তার যাত্রার সময় হিসেবে বেছে নিলেন মধ্যরাত ইচ্ছে করেই এই সময় ক্লান্ত কুরাইশ বাহিনীর ঘুমিয়ে থাকার কথা কারণ তারা লম্বা ভ্রমণ করে মদিনার কাছাকাছি এসেছে অভিযান গোপন রাখার জন্য আল্লাহ রসুলসাল্লু আলী হাসলাম দ্বিতীয় আরেকটি কৌশল অবলম্বন করলেন আর তা হল যুদ্ধক্ষেত্রে পৌঁছার জন্য এমন একটি পথ বেছে নিলেন যেখানে তাদেরকে শত্রুরা দেখতে পারার সম্ভাবনা কম তিনি এই কাজের জন্য একজনকে স্বেচ্ছাসেবক হবার আহ্বান করলেন বললেন কেউ কি আছে যে এমন পথ দেখাতে পারবে যেটা দিয়ে গেলে শত্রুরা আমাদের গতিবিধি টের পাবে না আবু খাইসেমা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে এগিয়েলেন। এলেন তারা সাধারণের চলাচলের পথ ছেড়ে কৃষিজমির উপর উঠলেন রওনা হলেন মদিনার বাইরে উহুদের অভিমুখে পথিমধ্যে মিরবা এবেন কায়জি নামের এক অন্ধ মুনাফিকের কৃষি জমি পড়ল যখন তার খামারে কৃষি জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বাভাবিকভাবে কৃষিজমির ক্ষতি এড়ানো সম্ভব হয়নি মিরবা খেপে গেল সে মুসলিম সেনাদলকে উদ্দেশ্য করে কাদা ছড়তে লাগল রাগে অন্ধ হয়ে বলল তুমি যদি আল্লাহর রসুলো হও তাহলেও আমি তোমাকে আমার বাগানে প্রবেশ করার অনুমতি দেব না রসুল্লা সাল্লু আলিয়াস্লাম তাকে কোনো পাত্তা দিলেন না বাহিনী নিয়ে যেভাবে চলছিলেন সেভাবে চলতে থাকলেন অন্ধলোকটা এবার বলল আল্লাহর কসম আমি যদি পারতাম তাহলে মোহাম্মদ আমি শুধু তোমার মুখেই কাদা ছুঁড়ে মারতাম সাহাবেরা রেগে গেলেন তাকে মেরে ফেলতে চাইলেন রসল সাল আলি আসলাম বললেন ওকে ছেড়ে দাও এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ তারা তাকে একা রেখে চলে গেলেন তবে রসল সাল আলিয়া এই কথা বলার আগেই একজন সাহাবি সায়দেন জায়দ তাকে বর্ষা দিয়ে আঘাত করে বসেন তবে সেটা গুরুতর কিছু ছিল না লোকটিকে ছেড়ে দেয়া হয় এই ঘটনা থেকে শিক্ষা হল ইসলামে ব্যক্তিগত স্বার্থের উপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য পায় এই ঘটনায় ক্ষতি হয়েছে একজনের কিন্তু তার বিনিময়ে অন্য সকলে লাভবান হয়েছে কাজেই যখন প্রয়োজন হবে তখন ব্যক্তির উপর সমাজের স্বার্থ অগ্রাধিকার পাবে আল্লোরসুল্লাহু আলী হাসালাম বাগান এবং গাছ কাছালি ঘেরা পথ ধরে এগোতে থাকলেন সবকিছু ঠিকঠাক মতোই চলছিল মুসলিম সেনাবাহিনীটি ছিল এক হাজার সেনা তারা আর সাউথ বাগানে পৌঁছার মাঝপথে এসে মুনাফিক নেতা আবদুল্লাহ এবেন উবাই হঠাৎ করে ভোল পাল্টে ফেলল সে তার তিনশো সেনা নিয়ে মোদিনার দিকে ফিরে গেল বলল মুহাম্মদ ছেলে ছোকরা কথা শুনে মোদিনার বাইরে যুদ্ধ করতে যাচ্ছে এদের কথা কি কোন দাম আছে আর সে আমার মতামতকে কোনো দামই দিল না অযথা মরতে যাব নাকি এই খরা যুক্তি দেখিয়ে সে মদিনার পথ ধরল এগুলো ছিল তার মুখের কথা যদি আসলেই মদিনার বাইরে যুদ্ধ করতে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতো তাহলে সে আগেই সেটা বলতে পারত এতদূর পথ পারি দেওয়ার পর ফেরত যাওয়ার কোনো মানেই নেই সে নিজের লোকজন নিয়ে স্বেচ্ছায় এতদূর এসেছে আসলে তার প্রকৃত উদ্দেশ্য ছিল মুসলিম ক্যাম্পে বিশৃঙ্খলা তৈরি করা তাদের মনোবল ভেঙে দেওয়া কিন্তু আল্লাতলা যা চান তাই হয় তিনি খারাপের মধ্য থেকে ভালোকে বের করে নিয়ে আসতে পারেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই তিনশো জন সৈনিক বের হয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল কিন্তু আল্লাতলা এর মাধ্যমে মুমিন এবং মুনাফিকদের আলাদা করে ফেলেন। সাধারণ শান্তিময় পরিবেশে মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন যে কেউ মুনাফিক হতে পারে হতে পারে মসজিদে বসে ইবাদত করা লোকটা একটা মুনাফিক কি একজন আলিম খুজুল ও মুফতিও মুনাফিক হতে পারে কিন্তু একটা জায়গায় মুনাফিকদের পরিচয় বের হয়ে আসে তা হলো যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বলেন মা কানাল্লাহু লিযরা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খবীসা মিনাত ত্বয়িব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 তোমরা বর্তমানে যে ভালোমন্দ মিশানো অবস্থার উপর আছো আল্লাহ তালা কখনও তার ইমানদার বান্দাদের সে অবস্থার উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি সৎ লোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে ইমরান দেবেন আল্লাহ একজন সাহাবি আবদুল্লাবিন আমর এ বিন হারাম রাজু মুনাফিকদের বোঝানোর চেষ্টা করলেন তারা যেন ফিরে না যায় তিনি তাদেরকে বারবার বার বোঝানোর চেষ্টা করলেন বললেন ভাইরা আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি শত্রু এসে পড়েছে এমন সময়ে তোমরা তোমাদের নবীকে পরিত্যাগ না। মুনাফিকরা তখন তাকে বলল আরে তোমরা যদি আসলেই কোনো যুদ্ধ করতে তাহলে কি তোমাদেরকে শত্রুদের হাতে এভাবে তুলে দিতাম নাকি কিসের যুদ্ধ তোমরা করবে যুদ্ধ কোনো যুদ্ধই হবে না আবদুল্লাবেন আমার রেগে গিয়ে বললেন আল্লাহর দুশ্মনের দল তোদের উপর গজব নাজিল হোক আল্লাহ রসলে যেন কোনোদিন তোদের দিকে তাকাতে না হয় সেই ব্যবস্থায় আল্লাহ করবেন আল্লাহ তালা এই কথোপকথন গুলো আমাদের জন্য কোরআনে উল্লেখ করেছেন ওমল সবি সবিআল ফকু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 অখুদের ময়দানে দুদল সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর আল্লা এই বিপর্যয় আল্লাহ তালা এই কথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ইমান এনেছে এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মুনাফিকি করেছে এই মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো। অথবা অন্তত পক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো। তখন তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুপুরেরই বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে যা কিছু গোপন করে আল্লাহ তালা তার সম্যক অবগত আছেন সুরা আলে ইমরান আয়াত ১৬৬ এবং সাতষট্টি অর্থাৎ মুনাফিকদের পিছু হটার কারণ হল জিহাদ আবদুল্লাবেন উবাই কেন এই সংকটময় মুহূর্তে পিছু হটেছিল এর কারণ হল মুসলিমদের মাঝে সন্দেহ বিভক্তি তৈরি করা মনোবল ভেঙে দেবার চেষ্টা করা তাদের এই পরিকল্পনা প্রায় সফল হবার উপক্রমও হয়েছিল বনু আউসের দুটি পুত্র বনু সালিমা এবং বনু হারিসা তারা মদিনায় ফিরে যাবার কথা চিন্তা ভাবনা করতে থাকে কিন্তু আল্লাহ আজাল তাদের মনোবল ফিরিয়ে আনেন এবং তাদের দৃঢ়পদ রাখেন আল্লাহ বলেন সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারাবার উপক্রম করল তখন আল্লাহ তালাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক ছিলেন আর আল্লাপর যারা ইমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরই ভরসা করা উচিত সুর ইমরান এই দুটো গোত্রের মনোবল হারিয়ে ফেলাটা ইচ্ছাকৃত ছিল না তাই আল্লাহ তাদের দৃঢ়পদ রাখলেন তাদের মাঝে সংকল্প ফিরে এলো। জাবির মানে আব্দুল্লা বলেন এই আয়াতটি আমাদের ব্যাপারে নাজিল হয় তারা এই আয়াতটিকে খুব পছন্দ করতেন কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ ছিলেন তাদের অর্থাৎ এই দুই গোত্রের ওয়ালি আল্লা তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন তাই তারা এই আয়াতটি খুবই পছন্দ করতেন আর সাইখানে পৌঁছার পর দেখা গেল সেখানে বেশ কিছু মানুষ জড় হয়ে আছে তারা ছিল কিছু ইহুদি যারা ছিল আব্দুল্লা সনদ অনুসারে তাদের এই যুদ্ধে যোগ দেবার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহিম দেখলেন এই বাহিনীতে আবদুল্লাহবিন উবাই এবং তার লোকজন না থাকলেই ভালো কারণ তাদের উদ্দেশ্যই ঝামেলা পাকানো তাই তিনি ইহুদিদের থেকে কোনো সাহায্য নিলেন না বললেন মুশরিকদের বিরুদ্ধে আমরা মুশরিকদের সাহায্য নেব না আর শাইখানে পৌঁছার পর তিনি কম বয়সী ছেলেপেলেদের মদিনায় পাঠিয়ে দেন চোখের আন্দাজে যাদের বয়স কম মনে হচ্ছিল তাদেরকে মদিনায় ফেরত পাঠানো হয় ১৪ বছর ছিল সর্বনিম্ন বয়স আবদুল্লাহ এ বিন ওমার জাইদ বিন সাবিদ ওসামা বিন জাইদ জায়দিন আরকাম আল পারাহ বিন আজিব আবু সাঈদ আল খুদ্িসহ প্রায় সতেরো জন কিশোরকে ফেরত পাঠিয়ে দেয়া হয় কম বয়সী ছেলেপেলারা তাই রসুল্লা সাল্লু আলী হস্লামের চোখের আড়াল হয়েছিল যেন তিনি তাদের দেখতে না পান এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আছে রাফি বিন খাতিজ নামের এক কম বয়সী ছেলে ছিল তাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু সে বলল ইয়া রসল্লাহ আমি ভালো তীর চালাতে পারি তার বিশেষ যোগ্যতার কথা শুনে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাকে থাকার অনুমতি দিলেন রাফির কথা শুনে তার বন্ধু সামুরা তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করল হারিয়ে দিল রসল্লাহ সাল আলিহাস্লাম তখন সামোরাকেও বাহিনীতে নিয়ে নিলেন পুরো সিরাজ জুড়ে এমন কিছু উৎসাহী এবং সতস্ফূর্ত সাহাবিদের দেখা মেলে ঘরে বসে থাকার সুযোগ পেলেও তারা সেটা ছেড়ে ময়দানে নেমে এসেছেন ইসলামের জন্য কিছু করার আশায় তাদের উৎসাহের তারিফ করেছেন বিশেষ দক্ষতা থাকায় কম বয়স্ক মূল সেনাবাহিনীকে তিনটি বাহিনীতে বিভক্ত করলেন মোহাজির আউস এবং খরাজ মোহাজির বাহিনীর পতাকা দেওয়া হয় মুসাইবিনহুকে আউসের পতাকা তুলে দেওয়া হয় উসাই খোজাই রেলাহুকে এবং খাজরাজের পতাকা বহন করেন আল হুবাব ইবনাল মনজির আনহু এরপর আল্লাহ রুসুল্লাহ আলহাম সাহাবাদের উদ্দেশ্যে একটি ছোট বক্তব্য দিলেন যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস জুড়ে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখানে কমান্ডার সৈনিকদের উদ্দেশ্যে এমন তেজদিত্ত ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন যে সৈনিকরা প্রবল সাহসিকতায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের সময় সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা খুবই গুরুত্বপূর্ণ উহদের প্রাককালেও এমন একটি ঘটনা পাওয়া যায় রসুল্লা সাল্লিম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি বক্তব্য রাখলেন ভাইয়েরা আল্লাহ আল্লাতাল তার কিতাবে আমাকে যা আদেশ করেছেন আমি তোমাদেরকে তাই আদেশ করছি আল্লাহর আনুগত্য কর যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তোমরা যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে জানো এবং ধৈর্য দৃঢ় বিশ্বাস আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নিজেদের প্রস্তুত করেছ আজ তাদের জন্য পুরস্কার লুফে নেওয়ার সুযোগ নিশ্চয়ই শত্রুর সাথে জিহাদ করা সহজ কাজ নয় বরং কষ্টকরই বটে খুব অল্প কচনি ধৈর্যের সাথে তা করতে পারে তবে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে মেনে চলে আর যারা তাকে মানে না তাদের সাথে থাকে শয়তান তাই ধৈর্যের সাথে জিহাদ কর আর খুঁজে ফেরো সেই প্রতিশ্রুতি যা আল্লাহ তোমাদের দিয়েছেন আর আমি তোমাদেরকে যা আদেশ করছি তোমরা তা অবশ্যই পালন করবে কেননা আমি তোমাদেরকে তাই করতে বলি যা সঠিক মনে রেখো অনৈক্য মতভেদ আর হতাশায় হল দুর্বলতা আর শক্তিহীনতার কারণ যারা এমন করে আল্লাহ না তাদের ভালোবাসেন আর না বিজয় দান করেন এই সংক্ষিপ্ত বক্তব্যে নবী সাল্লু আলহিউল তিনটি বিষয় জোর দিয়েছেন এক জিহাদের সময় চেষ্টা করা নিজেকে ঠেলে দেয়া দুই শত্রুর আক্রমণে দিশেহারা না হয়ে সবর করা এবং তিন অনৈক্য এবং বিভক্তি পরিহার করা রসল সাল্লাহু আলি ওয়া উহুত পাহাড়ের সামনে দাঁড়ালেন যুদ্ধক্ষেত্রের বিভিন্ন দিক ভালোভাবে দেখছেন রসুল্লাহ আলী কোন প্রাতিষ্ঠানিক সামরিক জ্ঞান ছিল না আল্লাহ আল্লাহতালা তাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন উহুদের ময়দানে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন পেছনের দিক থেকে আক্রমণের একটি সম্ভাবনা আছে সেখানে একটি ছোটখাটো পাহাড় আইনআইন উহুদ পাহাড়ের ঠিক বরাবর রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম পঞ্চাশ জন তীরদাজকে সেই আইনাইন পাহাড়ের উপর অবস্থান নিতে বললেন তাদেরকে পরিষ্কার ভাষায় দিক নির্দেশনা দিলেন আমার কাছ থেকে নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা এই পাহাড়ে অবস্থান করবে যদি তোমরা দেখো শকুন এসে আমাদের মৃতদেহ খুব লেখাচ্ছে তবু আমার ইশারা ছাড়া এক পাও নড়বে না আর যদি দেখো শত্রুদের উপর আমরা বিজয় লাভ করেছি তাদেরকে পায়ের নিচে পিছিয়ে ফেলছি তবুও আমার ইশারা ছাড়া তোমরা এখান থেকে সরবে না এই বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে আল্লাহ আলহাম বললেন শত্রুদের উপর সমানে তীর বর্ষণ করবে যেন তারা আমাদের কাছে আসতে না পারে আমরা জিতি অথবা হারি তোমরা তোমাদের জায়গাতেই থাকবে বাকিদের উদ্দেশ্যে তিনি আরো বললেন তোমরা তোমাদের জায়গায় থাকবে একদম নড়বে না যদি দেখো আমরা বিজয়ী হয়েছি তাদের সেনা ঢুকে পড়ছি তবুও তোমরা নড়বে না আর যদি দেখো আমরা মারা পড়ছি আমাদেরকে সাহায্য করতে আসার প্রয়োজন নেই তাদের উপর সমানে তীর ছুড়তে থাকবে যদি তীর ছুড়তে থাকো তাহলে তাদের ঘোরাগুলো সামনে আগাবে না নিশ্চয়ই তোমরা যদি তোমাদের জায়গায় অবস্থান করো আমরা জিতব হে আল্লাহ তুমি সাক্ষী থেকে নবীজির এই নির্দেশনা ছিল দিনের আলোর মতো পরিষ্কার নির্দেশনা যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় যাই হোক তীরন্দাজরা তাদের অবস্থানে থাকবে আর শত্রুপক্ষকে পেছন থেকে আক্রমণ করতে দেখলে তীর বর্ষণ করবে কেননা শত্রুরা অসতর্কতার সুযোগ নিয়ে পাশ থেকে কিংবা পেছন থেকে হামলা করে মুসলিমদেরকে বিপদে ফেলে দিতে পারে রসুল্লা সাল আলী হোসলাম পঞ্চাশ জনের পাহাড়ের উপর অবস্থান করতে বললেন যেন শত্রুরা শুধুমাত্র একটি জায়গা থেকেই আক্রমণ চালাতে পারে এবং বাকি জায়গাগুলো সব বন্ধ হয়ে থাকে এই বাহিনী নেতৃত্বে ছিলেন আব্দুল্লা জুবাই রহু এই পঞ্চাশ জনের কাজ হলো তিনটি এক পাহাড়ের উপর নিয়ন্ত্রণ রাখা দুই মুসলিম বাহিনীর পেছন দিকটায় নিরাপত্তা নিশ্চিত করা এবং তিন কোন শত্রু বাহিনী আসতে চাইলে তাদের প্রতিরোধ করা যুদ্ধের শুরুতে কুরাইশা একটি কুটকৌশল অবলম্বন করল তারা মুসলিমদের ঐক্যে ফাটল ধরাতে চাইল আবু সুফিয়ান আনসারদের উদ্দেশ্য করে সংবাদ পাঠাল বলল দেখো, তোমাদের সাথে আমাদের কোন শত্রুতা নেই আমাদের বোঝাপড়া আমাদের ভাইদের সাথে কাজে তোমরা আমাদের পথ থেকে সরে দাঁড়াও অর্থাৎ কুরাইশরা বলছিল আনসারদের সাথে কুরাইশদের কোন শত্রুতা নেই আনসারদের সাথে কুরাইশদের যুদ্ধ করা কোন ইচ্ছা তাদের নেই কুরাইশা শুধু মুহাজিদের সাথেই যুদ্ধ করতে এসেছে এই কথা শুনে আনসাররা বললেন তোমরা এখন কথা বলছ আরে তোমরা এই কুরাইশরা মাত্র কিছুদিন আগে রসুল্লা সাল আলহাম মদিনা হিজরত করার পর আমাদেরকে চিঠি লিখে হুমকি দিয়েছিল যে যদি আমরা রসুলকে তোমাদের হাতে তুলে না দেই তাহলে তোমরা আমাদেরকে হত্যা করবে আমাদের মেয়েদেরকে দাসী বানাবে আমাদের টাকা পয়সা লুট করবে আর এখন হঠাৎ স্বাদশে যে বলছ আমাদের সাথে তোমাদের কোন শত্রুতা নেই এটা মিথ্যা এটা হচ্ছে তোমাদের প্রতারণা এক এক করে সবাইকে শেষ করতে পারে আমরা তো শুধুদের দমন করছি এটা আধুনিক সামরিক সংস্কৃতির একটি কৌশল যার মাধ্যমে শত্রুর মধ্যে অনৈক্য তৈরি করা হয় বলা যেতে পারে এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অস্ত্র কাফিররা এই কথা বলে উম্মার একটি অংশের কাছে বিশ্বাস বা আস্থা অর্জন করে তাদের বন্ধু সাজতে চায় এবং যারা উম্মার পক্ষে লড়ছে তাদেরকে ভিলেন বানাতে চায় বাস্তবতা হল প্রথমে তারা তথাকথিত সন্ত্রাসীদের দমন করবে আর এরপর বাদবাকি উম্মার বিরুদ্ধে মাঠে নামবে কাফিররা যদি সরাসরি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সব মুসলিম তাদের বিরুদ্ধে এক হয়ে যাবে এবং তখন কাফিরদের জন্য মুসলিমদের ধ্বংস করা কঠিন হয়ে যাবে জিহাদ হচ্ছে মুসলিম উম্মার রক্ষা কবচ আর কাফিররা সেটা নষ্ট করে দিতে চায় তাই তারা জিহাদের অপবেক্ষা করে এবং যারা জিহাদ করে তাদের ব্যাপারে মিথ্যাচার করে তারা বলে তারা মুসলিমদের ভালোবাসে কিন্তু সন্ত্রাসীদের ঘৃণা করে আসলে সন্ত্রাসী বলতে তাদেরকে বোঝায় যারা আসলে কাফিরদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেয় কাফিরদের এই সঠতাপূর্ণ বয়ানের ব্যাপারে মুসলিমদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে কে তাদের শত্রু আর কে তাদের বন্ধু দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে কোরাইশরা আওস গোতের আবু আমরকে পাঠিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাল সে আগে মদিনায় থাকত ইসলাম যখন মদিনায় আসে তখন সে মুসলিম হতে অস্বীকৃতি জানায় আর মদিনা ছেড়ে কুরাইশদের সেনাবাহিনীতে যোগদান করে আগে তার গোত্রের লোকেরা তাকে অনেক ভালোবাসত তাকে রাহিব বা যাজক বলে ডাকত তাই কুরাইশদের দেশে বলল আমি আমার লোকদের বুঝিয়ে শুনিয়ে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করাবো আবু আমর খুব আত্মবিশ্বাসী ছিল গোত্রের লোকজন তাকে অনেক ভালোবাসত তাই তার কথা নিশ্চয়ই তারা ফেলতে পারবে না এমনটাই সে ভাবছিল কিন্তু ইসলাম যে মানুষের ভালো লাগা ভালোবাসা আনুগত্য সবকিছু সেটা আবু আমার এর ধারণা ছিল না তার গোত্রের কাছে এই বিৎখুটে প্রস্তাব নেয়া মাত্র তারা তাকে প্রত্যাখ্যান করল তাকে অভিশাপ দিতে লাগল সে কি বুঝলো কে জানে বলল না আমি চলে যাবার পর আমার লোকদের উপর শয়তান ভর করেছে আসলে শয়তান নয় আনসারদের অন্তর্কে বদলে দিয়েছিল ইসলাম এভাবে শত্রুদের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেল মূল যুদ্ধের আগে দ্বন্দ্বযুদ্ধ ছিল আরবদের প্রথা যাকে বলা হত মোবার অহুদয়েও তার ব্যতিক্রম হলো না ক্রাইসদের পতাকাবাহক তালহা এবিন ওসমান মুসলিমদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিল কোথায় মোহাম্মদের সঙ্গীরা তোমরা তো দাবি করো আমরা নাকি দোজকে যাব আর তোমরা নাকি ভেসতে যাবে তো আসত আমার সাথে লড়ে আমাকে দোজকে পাঠাও অথবা আমি তোমাদেরকে মেরে বেহেসতে পাঠিয়ে দেয় তার অধ্য কথা শুনে আলীরা দিল আনহু শান্ত থাকতে পারলেন না তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে গেলে বললেন হয় আজকে তুই জাহান নামে যাবি নইলে আমি জান্নাতে যাব এই বলে তার সাথে লড়াই শুরু করলেন দরবারের এক কোপে তালহার শরীর থেকে তার পা বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দিলেন অপমানের এখানেই শেষ নয় তালহা যখন মাটিতে পড়ে গেল এমনভাবে পড়ল যে তার লজ্জাস্থান থেকেও কাপড় স্বরে উন্মুক্ত হয়ে গেল সে আলীকে বলল ভাই আমার আল্লাহর দোহাই লাগে আমার পরিবারে দোহাই লাগে আমাকে ছেড়ে দাও এই কথা শুনে আলী তাকে হত্যা না করে তাকে ফেলে চলে আসলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তাকে মেরে ফেললে না কেন আলী রাদিল্লানহ বললেন সে আমার সম্পর্কে দোহাই দিয়ে অনুরোধ করেছে তাকে যেন ছেড়ে দেই তাই ছেড়ে দিয়েছি ওভাবে মারতে ইচ্ছে করেনি দ্বন্দ্বযুদ্ধের পরপরই যুদ্ধে দুই বাহিনী মুখোমুখি হলো আর ঝাঁপিয়ে বলল ময়দানে রসুল্ল সালু আলহিম তার সাহাবিদের যুদ্ধে আমার হাত থেকে এই তরবারি নিতে চায়। আমি নেব আমি দেখালেন এই তরবারি নিতে চাইলে তার হক আদায় করা চাই কে আছে এই তরবারির হক আদায়ের ক্ষমতা রাখে রসুল্লাহ সাল্লু আলহিউ শর্ত যোগ করলেন আবু দুজানা জিজ্ঞেস করলেন এই তরবারির হক কি রসুল্লাহ আলহিউ আসালাম বললেন এর হক হচ্ছে এটা দিয়ে শত্রুকে এমনভাবে আগাত হানবে যেন এটা বেকে যায় শক্ত ধাতব তরবারে বাঁকিয়ে ফেলা যেন তেন চ্যালেঞ্জ ছিল না সবাই যেন কিছুটা চুপসে গেল কিন্তু এগিয়ে এলেন সিমা কেবেন খারসারাদ আনহু যিনি আবুদ্জানার নামেই পরিচিত তিনি বললেন আমি এই তরবারের হক আদায় করব ইয়া রসল রসুল্লাহ সাল্ল আলহাম তরবারে বীর যোদ্ধা আবুদ্জানার হাতে তুলে দিলেন আবুদ্জ্জানা তরবারে হাতে নিলেন মাথায় বাঁধলেন একটি লাল পট্টি আবুদুজ্জানা যখনই যুদ্ধে যেতেন তখন লালপটটি মাথায় বাদতেন এটা ছিল তার যুদ্ধের সাজ এরপর দলের সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতেন তার প্রতিটি পদক্ষেপে যেন শক্তি ঝরে পড়ত তার এই বিশেষ হাঁটার ধরন দেখে রসুল্ল সাল্লু আলী আসাল্লাম বলেছিলেন এইভাবে দম্ভ সহকারে হাঁটা আল্লাহ তালা পছন্দ করেন না তবে এই পরিস্থিতির কথা ভিন্ন অর্থাৎ যুদ্ধে সময় শত্রুদের সামনে এইভাবে হাঁটলে আল্লা তাহা পছন্দ করেন একজন মুসলিম কখনোই দাম্বিক হবে না তার মাঝে নম্রতা আর বিনয় থাকবে কিন্তু নম্রতা থাকা মানেই দুর্বলতা নয় তাই শত্রুদের সামনে হাঁটাচলায় কোনো দুর্বলতা দেখানো যাবে না রাসলার হাঁটায়ও দৃঢ়তা এবং শক্তির ছাপ প্রকাশ পেত যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমদের আক্রমণের সামনে কোরাইশ বাহিনী দাঁড়াতে পারেনি বরং ময়দান ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল পরিমে করে তারা পালাতে থাকে তাদের নারীদের পর্যন্ত পায়ের নুপুর দেখা যাচ্ছিল আবুস্তুফিয়ানের স্ত্রী হিন্দকে দেখা গেল পালিয়ে পাহাড়ের উপর আশ্রয় নিতে কোরাইশদের বিপর্যয় এতটাই সাংঘাতিক ছিল যে তাদের নারীদের প্রতিরক্ষা দেওয়ার মতো পুরুষ ছিল না। পেরেছে নিজের নিয়ে পালিয়েছে। তবু কোনোরসদের মধ্যে কিছু লোক ছিল মোরিয়া। সেদিন যে পরিবারের হাতে কোরাইশ বাহিনীর পতাকা দেওয়া হয়েছিল তারা ছিল পনু আব্দার আবুস্তুফিয়ান তাদের আগেই বলে দিয়েছিল দেখো। বদরের দিনেও তোমরা পতাকা বহন করেছ আর সেবার কি ঘটেছে নিশ্চয়ই তোমাদের মনে আছে যদি এই পতাকার মর্যাদা না রাখতে পারো তবে এই দায়িত্ব ছেড়ে দাও যুদ্ধক্ষেত্রে পতাকা মানে বিশাল কিছু পতাকার জন্য সৈনিকরা লড়ে যায় পতাকা তাদের সাহস যোগায় পতাকা তাদের প্রেরণার উৎস পতাকা সমুন্নত রাখার অর্থ যুদ্ধ এখনও জারি আছে এখনও শেষ হয়ে যায়নি যদি কোনো দলের পতাকা পড়ে যায় তার প্রতীকী অর্থ দলটি যুদ্ধে পরাজিত হয়েছে বহুদের যুদ্ধে পুনবাব্দারের লোকেরা পতাকা সম্মান রক্ষার্থে যায় একে একে সেই পরিবারের সাতজন দিয়ে দেয় প্রথমে একজন পতাকা ধরে তাকে হত্যা করা হয় এরপর তাকে হত্যা করা হয়। এমনি করে পতাকা ধরে রাখতে গিয়ে মৃত্যুবরণ করে এরপর তাদের এক আবিসিনিয়ান দাস পতাকা উঁচু করে ধরে তার হাতে মারাত্মক আঘাত পাবার পরেও সে পতাকাটি কোনো রকমে তুলে ধরে রাখার চেষ্টা চালিয়ে যায় ওই কঠিন মুহূর্তেও সে বলতে থাকে আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি তারপর পতাকা মাটিতে পড়ে যায় আর তখনই কোরাইশা ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু করে কোরআনের পর্দায় উহুদের এই যুদ্ধের পর্যায়কে আল্লাহ বর্ণনা করেছেন আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তার নির্দেশে সুর আলহ ইমরান আয়াত একশো বাউান্ন রসুল্লাহ আলি আসালামের সিরাতে যুদ্ধের বর্ণনাকে ঠিক ধারাভাষ্যের ঢঙে বর্ণনা করা যায় না অর্থাৎ ক্রমান্বয়ে বর্ণনা করা যায় না কারণ ইতিহাসের গ্রন্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো এসেছে উহুদের যুদ্ধে এমন একটি ঘটনা হল আবুদ্জ্জানার বীরত্ব উহুদের দিন যেন আবুদ্জ্জানার দিন আবুদ্ুজানা সেই তরবাড়ি নিয়ে সোজা মুশ্রিক বাহিনীর মাঝে ঢুকে গেলেন তরবারি বাড়ি চালিয়ে তছ নচ করে দিলেন শত্রু বাহিনীকে যতক্ষণ না পর্যন্ত তার তরবারি বাড়ি বেঁকে যায় আর জুবাই ইবনুল্লাহ আওয়াম রাদ আনহু সেদিনের হিরো আবুদ্জ্জানার কাহিনী নিঃ চোখে দেখলেন তিনি বলেন আল্লা রসুল যখন আমাকে তরবারি বাড়ি না দিয়ে আবুদ্জ্জানাকে দিলেন আমি মনে মনে বেশ দুঃখ পেলাম ভাবলাম দেখে নেব আবুদ্জানা কি এমন বীরত্ব দেখায় কিন্তু উহুদের সেই দিনে আবুদ্জ্জানা ছিল অপ্রতিরোধ তার সামনে যেই পড়েছে সেই মারা পড়েছে অপরদিকে কুরাইশদের মাঝে ছিল তেমনি এক মুশ্রিক সৈনিক সামনে যাকে পেরেছে তাকে হত্যা করেছে যুদ্ধের এক পর্যায়ে সেই মুশ্রিক যোদ্ধা আর আবু দুজানা দুজনেই দুজনের বেশ কাছাকাছি চলে এলো। আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তারা দুজনের পরস্পর মুখোমুখি হয় আর আল্লাহর ছায় তাই হল দুজন লড়াই শুরু করল দুজনে একে অপরকে তরবারি তারা আঘাত পাল্টাঘাত করছে সেই মুশ্রিক আবুজানাকে তর দিয়ে আঘাত করতে গেলে আনহু আবুজান তার ঢাল দিয়ে সে আঘাত প্রতিরোধ করলেন কিন্তু তর বাড়ি আটকে গেল আবুদানার ঢালে আর সেই সুযোগে আবুজানা তাকে তরবারে চালি হত্যা করলেন কাব মালিক রদেল্লা আনহু উহুদের একই রকম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন তার বর্ণনায় আমি এক মুশ্রিককে সেদিন দেখেছি মুসলিমদের উদ্দেশ্যে বলছিল কোথায় আছিস ভ্যাড়ার দল জবাহত চাষ এরপর দেখলাম আপাদ মস্তক বর্মে ঢাকা এক মুসলিম যোদ্ধা সেই মুশ্রিকের চ্যালেঞ্জের জবাব দিতে এগিয়ে এলেন আমি মনে মনে দুজনের মধ্যে তুলনা করতে লাগলাম সেই মুসিক সৈনিক পোশাক অস্ত্র চাষ সব দিক দিয়ে দুজন কখন মুখোমুখি হবে আমি সেই অপেক্ষা করতে লাগলাম একসময় সময় ঠিকই তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলো। আপাদমস্তক ঢাকা সেই মুসলিম যোদ্ধা তার তরবারি দিয়ে মুস্রিক যোদ্ধার কাঁধে এত জোরে আঘাত হানলেন যে তার তরবারি শরীর চিরে পায়ের উরু পর্যন্ত পৌঁছে এলো। এরপর সেই মুসলিম নিজের মুখ থেকে কাপড় সরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন কেমন উপভোগ করলে গাব আমি হচ্ছি আবুদু জানা অর্থাৎ তরবারের আঘাত এতটাই জোরালো ছিল যে তার পুরো দেহ ঘাড় থেকে উরু পর্যন্ত দুই ভাগ হয়ে যায় যুদ্ধের এই পর্যায়ে মুসলিমরা পরিষ্কারভাবে এগিয়েছিল মুসলিমদের আক্রমণে ক্রয়সা পুরোপুরি পর্যদস্ত হয়ে যায় ময়দানে টিকে থাকায় তাদের জন্য অসম্ভব হয়ে যায় তারা পালাতে থাকে মুসলিমরা তাদের রেখে যাওয়া গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করে ময়দানের পুরো নিয়ন্ত্রণ তখন মুসলিমদের হাতে আর কিছুক্ষণ পরেই মুসলিমদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে ক্রাইশরা এবারও হেরে যাবে যে কোন পর্যবেক্ষকের দৃষ্টি থেকে তাই মনে হবার কথা কিন্তু তখনই ঘটে গেল একটি বিপর্যয় একটি বড় বিপর্যয় যা ময়দানের পুরো সমীকরণকে পাল্টে ফেলল আগামী পর্বে আমরা আকস্মিক ঘটে যাওয়া এই বিপর্যয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন